আব্দুর রহমান রদে লাহতু আল্লাহতে বর্ণিত যে উসমান রদাহত আল্লাহ অবরুদ্ধ হলে তিনি উপর থেকে সাহাবিদের প্রতি দৃষ্টি দিয়ে বললেন আমি আপনাদের আল্লাহর কসম দিয়ে বলছি আর আমি নবী সাল্লাহ আল্লাম এর সাহাবিদেরকেই আল্লাহর কসম দিয়ে বলছি আপনারা কি জানেন না যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছিলেন যে ব্যক্তি রুমার কূপটি খনন করে দেবে সে জান্নাতি এবং আমি তা খনন করে দিয়েছি আপনারা কি জানেন না যে তিনি বলেছিলেন যে ব্যক্তি তাবুকের যুদ্ধে সেনাদের সামগ্রীর ব্যবস্থা করবে সে জান্নাতি এবং আমি তা ব্যবস্থা করে দিয়েছিলাম বর্ণনাকারী বলেন সাহাবিগণ তার কথা সত্য বলে স্বীকার করলেন উমর দিল্লাহ তো আলহ্ন তার কথা সম্পর্কে বলেছিলেন মুতাওয়াল্লির জন্য তা থেকে আহার করতে কোনো দোষ নেই ওয়াকফকারী কখনো নিজে মোতাবলি হয় আবার কখনো অপর ব্যক্তি হয় এ ব্যাপারে সকলের জন্য প্রশস্ততা রয়েছে